মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এবং এক নির্দিষ্ট সময়ের জন্য আর যারা কাফের আমা তাদেরকে যে বিষয়ের ভীতি প্রদর্শন করা হয় তারা তা হতে বিমুখ হয়ে থাকে আপনি আমাকে এটা দেখাও যে মা দেওয়া ফলে আর্থ তারা কোন জমিন সৃষ্টি করেছে নাকি আসমান সমহে তাদের কোন অংশ আছে উপস্থিতা এই কুরআনের যদি তোমরা সত্যবাদী হাওমান আর কে অধিক প্রথপ সেই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহকে সেরে এমনকে ডাকে মাল্লাহামা তার সমবেত করা হবে তখন তারা তাদের শত্রু হয়ে দাঁড়াবে এবং তাদের উপাসনা করার বিষয়টি অস্বীকার করবে আর যখন তাদের সম্মুখে পঠিত হয় তখন এই অবিশ্বাসীরা এরূপ বলে যে লীল হাকটি এই সত্য বাণী সম্বন্ধে লাম যখন তা তাদের নিকট পৌঁছে এটা তো সুস্পষ্ট জাদু আমি নাকি তারা এরূপ বলে যে আমাকে আল্লাহ এর আজাব হতে মোটেও রক্ষা করতে পারবে না তিনি তা খুব অবগত আছেন বিমা তুফি বুনাফি কুরআন সম্বন্ধে তোমরা যে উক্তি করছো কফা বি আমার ও তোমাদের মধ্যে তিনি যথেষ্ট সাক্ষী আহুয়াল গফুর রাহিম আর তিনি আর তিনি বড়ই ক্ষমাশীল করুণা কুল আপনি বলে দেন মা কুনতু বিদ আম্মিন আর রাসূলি আমি তো কোনো অভিনব নবী নই ওয়া মা আদারী আর না আমি অবগত আছি যে মা ইউফআলু বি ওয়া লা বিকুম আমার সাথে কি আচরণ করা হবে আর না তোমাদের সাথে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমি তো কেবল তারই অনুসরণ করি যা ওহির মাধ্যমে আমার নিকট পৌঁছে ওয়া মা আনা ইল্লা নাদিরুম মুবিন এবং আমি তো শুধু স্পষ্ট ভয় প্রদর্শনকারী আর আইতুম তোমরা বলো যদি আর তোমরা তাকে অবিশ্বাস করোলা এবং বনি ইসরা হতে কোনো সাক্ষী সাক্ষ্যদয়। দেয় আইলাহী তদনুরূপ কিতাব হওয়ার পক্ষে এবং ইমান আর তোমরা অহংকারী করতে থাকো নিশ্চয় আল্লাহ জালিমদের হেদায়তেন তার প্রতি আমাদের অগ্রবর্তী হতে পারতো না আর যখন তারা কুরআন দ্বারা হেদায়ত প্রাপ্ত হয়নি তখন এটাই এটাও একটা পুরাকালীন মিথ্যা وامين قبله كتاب موسى هر এর পূর্বে মুসার কিতাব ইমাম ও রাহমাতান যা প্রথমদর্শক ও رحمت ছিল وهذا كتابون আর এটা একটা গ্রন্থ মুসাদিকুন যা তার সত্যতা প্রমাণ করে লিসানান আরবিয়ান আরবী ভাষায় লিউংজিরাল্লাজিনা গলামু লিউংজিরাল্লাজিনা গলামু জানো তা অনাচারীদেরকে ভীতি প্রদর্শন করে অবশরা ওয়ালিল মুহসিনিন আর নেককার লোকদেরকে সুসংবাদ প্রদান করে ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলেছে রাব্বুনা আল্লাহু আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাক্বামু অতঃপর তারাতে অটল রয়েছে ফালা খাওফুন আলাইহিম সুতারান তাদের কোনো ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন এবং তারা এরাই জান্নাতের ফিহা তাতে তারা সর্বদা অবস্থান করবে জাঝা আমি আমালুন সেই কার্যসমূহের বিনিময়ে যা তারা করত। আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি এবং অতি কষ্টে প্রসব করেছে আর তাকে করা ধারণ এবং দুধ সারানো ত্রিশ মাস ত্রিশ মাস উপনীত হয় এবং চল্লিশ বছরে পৌঁছে তখন সে বলতে থাকে রব্বি আউ জী হে আমার প্রতিপালক আমাকে এর উপর স্থায়িত্ব দান করুন আমার পিতা মাতাকে আর যেন আমি কাজ করি তার যাতে আপনি সন্তুষ্ট হনতি এবং আমার জন্য আমার তারা সেই সমস্ত লোক আল্লা কবহম আহসান যাদের নেহ আমি কবুল করবো তাদের ফি যা তাদেরকে দেওয়া হতো আর যে ব্যক্তি বলে যেমা তোমাদের প্রতি ধিকারী তোমরা কি এই প্রতিশ্রুতি দিচ্ছ যে আনু আমি কবর হতে বের হবো কবলি অথচ আমার পূর্বে বহু সম্প্রদায় ফরিয়াদ করছে আরে তো সর্বনাশো নিঃসন্দেহে আল্লাহর তখন সে বলে এটা ভিত্তিহীন কথা মাত্র যা প্রাচীনদের হতে বর্ণিত হয়ে আসছে উলা এরা ওই সমস্ত লোক যে হাক্ক আলাই হিমুল কৌলু তাদের সম্বন্ধেও আল্লাহর আজাবের বাণী সাব্যস্ত হয়ে আছে। ফি উমামিং কদ খলিং কবলেহিম ওই লোকদের সাথে যারা এদের পূর্বে অতীত হয়েছে মিনাল জিনিস জিন ও মানুষের মধ্যে হতে ইন্নাহুম হুমকানু হস নিশ্চয়ই এরা ক্ষতি ক্ষতিতে রইল আর জানু আল্লাহ প্রত্যেককে তাদের আমলের প্রতিদান পূর্ণ করে দেন এবং তাদের প্রতি অবিচার করা হবে না सामग्री भोग कर पार्थिव जीवने कर আর আপনি আদ্রের ভাতা হুদ আলাইসালামকে স্মরণ করুন যখন তিনি আকাবাকা দীর্ঘ বালুকা স্তূপ বিশিষ্ট স্থলে বসবাসকারী নিজ সম্প্রদায়কে ভয় প্রদর্শন করলেন হয়েছেন তোমরা আল্লাহ অন্য অন্যকার ইবাদত করো না আমি তোমাদের উপর এক ভীষণ দিবসের আজাবের আশঙ্কা করছি তারা বলতে লাগলো তুমি কি এ উদ্দেশ্যে আমাদের নিকট এসেছ যে সুতরাং যদি তুমি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছ তা আমাদের উপর পতিত করো ইং কুম তামিনা সিন যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের উপরে পতিত করো তিনি বললেন তার আমি জানিয়ে নিয়ে প্রেরিত হয়েছি তাই তোমাদেরকে পৌঁছাচ্ছি বলে আরকুম কিন্তু আমি দেখছি ও মাংতা তোমরা নিরেক মূর্খতার কথাবার্তা বলছো তারা তারাহা করছিলে এক প্রচন্ড বায়ু আদা বুম যাতে যন্ত্রণাময় আজাব রয়েছে ধ্বংস করে ফেলবে আদেশে আসবাহু তখন তারা এরূপ হয়ে গেল যে তাদের বাসস্থানগুলো ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছিল না কেদা লিকা নাজরিম আমি এরূপেই অপরাধী লোকদেরকে শাস্তি দিয়ে থাকি وَلَقَدْ مَكَّنَّاكُمْ عَرْعَمِي تابر کہ وہی شمس تو بھی شائق خموتا دیے سلام جے যেসব বিষয়ে তোমাদেরকে ক্ষমতা দান করেনিম এবং কর্ণ তাদের কোনো কাজে আসলো হুম আর না তাদের চক্ষু ওয়ালা আফ ইহুমিন আর না অন্তর ইদ কানুয়াদ আর আমি ধ্বংস করেছি তাদের আশেপাশের অন্যান্য জনপদ গুলোকেও এবং আমি পুনঃ পুনো আমার নিদর্শনাবলি বর্ণনা করেছিলাম তারা ফিরে আসে তারা যেন এদেরকে সাহায্য করল না করলো না ভিন্ন যাদেরকে সিও উপাস্য সাব্যস্ত করে রেখেছিল তাদের থেকে উধাও হয়ে গেল ও একটি দলকে যারা কুরআন শ্রবণ করছিলাম মোট কথা যখন তারা কোরআনের নিকট উপস্থিত হলো তখন পরস্পর বলল নীরব হও পালাম্মা কুবি অনন্তর যখন কোরআন পার সমাপ্ত হল ওয়াল্লা কৌমিহিম তখন তারা ইমান আনায় আনলো এবং স্বিয় সম্প্রদায়ের নিকট তার সম্বাদ পৌঁছানোর জন্য প্রত্যাগমন করল যা তার পূর্ববর্তী কিতাবগুলোর সত্যতা প্রতিপাদন করছে হাকি তরিক সত্যের দিকে ও সরল পথের দিকে পথ প্রদর্শন করছে ইয়া কৌমানা दिखे आह्वान करी सारा दाओ एवं तारानुमी अल्लाह तला तुम्हारे गुणासमार्जना কোথায় পালায়ন করে আল্লাহকে পরাভূত করতে পারবে না আর আল্লাহ ভিন্ন অপর কেউ তার সহায়ক হবে না এরাই স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে তিনি এতে সক্ষম যে আলা মৃতকে জীবিত করেন বালা কেন সক্ষম হবেন না ইন্নাহ আল্কুল নিঃসন্দেহে তিনি সর্ববিষয়ে পরিক্ষমতাবান। করা হবে এই দোজক কি বাস্তব ব্যাপার নয় তারা বলবে আমাদের প্রতিপালকের শপথ অবশ্যই যেমন অন্যান্য দৃঢ় সংকল্প রসুলগঞ্জ ধ্বজ ধারণ করেছিলেন আর তাদের জন্য তারা হরা করবেন না তখন মনে করবে যেন তারা দিবসের এক মুহূর্ত মাত্র অবস্থান করেছে আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দেওয়া ফাহালি কমুল অতএব তারাই ধ্বংস হবে যারা নাফর মানি করবে